আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناص الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكيرين والحمد لله رب العالمين দরবারে লাখ কুটি শুক্রিয়া আল্লাহ তালা তার বান্দা হিসেবে আমাদেরকে তার কোরআনের তালিমের মসদিষে অতি গুরুত্বপূর্ণ একটি সুরা এবং কোরআনি করিমের সর্বশেষ সুরা সুরায় নাস তালাওয়াত করা হয়েছে আমরা ইতিপূর্বে সোরায়ে ফালাকের আলোচনাটা শুনেছি কোরআনে করিমের সোরয় ফালাকের মাঝে আল্লাহ তালার একটা বিশেষ গুণাবলী এটাকে উচ্চারণ করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বান্দাকে কিছু প্রার্থনা করা শিখাইছেন একটা গুণ বলে তিনটা জিনিস চাওয়া শিখাইছেন আল্লা একটা গুণ হল রব্বুল ফালাক যে তিনি এই ভোরের যে রবি ভোরের যে সূর্য এটার স্রষ্টা তিনি পূর্ণ পৃথিবীটা একটা রাতের কারণে অন্ধকারাচ্ছন্ন থাকে কোথাও আলোর কোনো রেখা খুঁজে পাওয়া যায় না আল্লাহ সেই সত্তা যিনি এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করে এমন আলোয় আলোকিত করেন যে পুরনো পৃথিবীর কোথাও অন্ধকার যেই অঞ্চলটায় আলো এই অঞ্চলটায় অন্ধকার পাওয়া যায় না তো এই গুণের আলোচনা করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা চাওয়া শিক্ষা দিছেন मीन शर्रीमा कल हे अंधकार थे पृथ्वी के सूर्य आल दानी प्रभु तुम्हारा आश्रय चाची मीन शर्रीमा कलक अनिष्ट थे जा सृष्टि कर সৃষ্টি এটা একটা চাওয়া আমি শারীরিক ইদা ও আমি অন্ধকার থেকে যে অন্ধকার পূর্ণ পৃথিবীটাকে ফিল আশ্রয় দ্বিতীয় যে বিষয়টার কথা বলা হইলো একটা হলো অন্ধকার দ্বিতীয় কাদ যারা গিরার মাঝে ফু দিয়ে দিয়ে মন্ত্র করে জাদু করে তাদের অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় হিংসুকের হিংসা থেকে হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তো একটা গুণের বর্ণনা আল্লা তালার একটা গুণের বর্ণনা করে তিনটা ক্ষতিকর জিনিস থেকে আশ্রয় শিক্ষাটা সুরায় ফাল আর সোর নাসের মাঝে মহান রব্বুল আলমিন বান্দাকে শিক্ষা দিচ্ছেন এখানে গুণ তিনটা তিনটা গুণের আলোচনা ওই জায়গায় গুণ ছিল একটা গুণের আলোচনা করে একটা ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ পানা হাঁচাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ শিক্ষা দিচ্ছেন কোল হে তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি আমি মুক্তি চাচ্ছি বীরবিন্যাস মানুষের প্রতিপালকের কাছে আল্লাহর একটা গুণ তিনি মানুষের প্রতিপালক তিনি মানুষের লালন পালন করেন মানুষের রক্ষণাবেক্ষণ এটা আল্লাহ করেন তে আল্লাহ তালার এটা একটা বিশেষ গুণ এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সেই মানুষ শিক্ষিত হোক আর সেই মানুষটা মূর্খ হোক সেই মানুষটা আলেম হোক আর সেই মানুষটা জাহেল হোক সেই মানুষটা ইমানদার হোক আর সেই মানুষটা মুশরেক হোক এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সমস্ত মানুষদেরকে লালন পালন কে করেন আল্লাহ করেন আমরা যারা মানুষ আমাদের সবার প্রতিপালন লালন পালন এটা তুমি তোমার কুদরতি শক্তির মাধ্যমে করো বিল ফালাক নাস মানুষের প্রতিপালকের কাছে আমাকেও তুমি লালন পালনকারী শুধু আমি না আমি সহযানুষ আছে সমস্ত মানুষদের লালন পালনটা এর প্রতিপালনটা এটা তো তোমার কত দরুদ্ধার হয় তাই যেহেতু তুমি লালন পালনকারী সত্তা যেহেতু তোমার মাধ্যমে মানুষের হেফাজত হয় মানুষের সুরক্ষা হয় মানুষ চাইবে কাছে মানুষের নিরাপত্তা তুমিই দাও যেমন দেখেন লালন পালন এটা একটা বিশেষ গুণ কারণ যে যাকে লালন পালন করে সে তার অনুগত হয় যেমন পৃথিবীতে একটা মানব শিশু যখন গ্রহণ করে সর্বপ্রথম তার লালন পালনটা তার মা করে তাকে তার মা তাকে লালন পালন করে প্রতি মুহূর্ত মা এই শিশু সন্তানটাকে চোখে চোখে রাখে সার্বক্ষণিক নজরের মাঝে রাখে তার যেন কোনো ক্ষতি না হয় তার যেন কোনো অনিষ্ট না হয় এই সন্তানের হেফাজতের পূর্ণ জিম্মাদারিটা পালন করে তার মা সন্তান নিজে বুঝেও না যে আসলে কোনটায় তার ক্ষতি আর কোনটা তার লাভে যে কোনটা করলে সে বাঁচবে আর কোনটা করলে সে মরবে কোনটা তার জন্য ক্ষতিকর কোনটা তার জন্য লাভজনক কোনটা আগুন আর কোনটা ফুল কোনো কিছুর বোধশক্তি যখন একটা সন্তানের মাঝে নাই তখন এ সন্তানটাকে লালন পালন তার সুরক্ষা তার নিরাপত্তা তাকে চুকি চোখে রাখা এই পূর্ণ দায়িত্বটা পালন করে সন্তানের মা হল সন্তানের লালন পালনকারী ঠিক মহান রব্বুল আলমিন তিনি তার বান্দার লালন পালনকারী এই যে মায়ের মনের মাঝে এই সীমাহীন মমতা ভালোবাসা এমন একটা মা এই সন্তানের জন্য আর মায়ের মনের মাঝে এমন মমতা এই সন্তানের জন্য কে তৈরি করে দিলেন আল্লাহর তরফ থেকে এটা তৈরি হয়েছে যে সন্তানের মা নাই তো সেই সন্তানের লালন পালনের ব্যবস্থাপনাও আল্লাহ তালা করে তার খালার মনে ভালোবাসা তৈরি করে দেন তার দাদির মনে ভালোবাসা তৈরি করে দেন তার নানুর মনে ভালোবাসা তৈরি করে দেন বিভিন্নভাবে এই মানুষের লালন পালনের ব্যবস্থাপনাটা কে করেন আল্লাহ করে মানুষ তো বুঝে না কোনটায় তার ক্ষতি কোনটায় তার লাভ এটা বুঝার শক্তি মানুষের নাই কোনটা মানুষের জন্য মরণ আর কোনটা তার জন্য জিত এটাও মানুষের সেই বোধশক্তিও নাই আল্লাহ তালা নেই যে কুদরতি ফারা এই মানুষের প্রতিপালন তার হেফাজত তা নিরাপত্তা তা সুরক্ষার ব্যবস্থাপনা নিজ এই গুণের কারণে করেন যে তিনি তো রব সকলের রব একটা মা যেরকম পেশাব করলি করলেও এই সন্তানটাকে পেশাব করার পর তার পেশাব পরিষ্কার করে দেয় তাকে ফেলে দেয় তাকে ফেলে দেয় না মা যে তুই তোরে আদর করতেছি আর তুই আমার শরীরে পেশাব করে আমাকে রাপাক করে দিলি এটা কোনো মা কিন্তু তার সন্তানের সাথে এই আচরণটা করে এই আচরণটা করে না ঠিক আল্লাহ তালাও তার বান্দা পাপ করে ঠিকই গুণাহ করে ঠিকই অপরাধ করে ঠিকই কিন্তু সেই বান্দার লালন পালনটাও সেই বান্দার সুরক্ষাটাও সেই বান্দা পর্যন্ত তার রিজিকটাও আল্লাহ তালা নিজ কুদরত দ্বারা নিজ দয়া নিজ অনুগ্রহ দ্বারা তার পর্যন্ত পৌঁছে দেন আল্লা তালা ব্যবস্থাপনা করেন বান্দা নিজ স্বীকারোক্তি দ্বারা আল্লাহর কাছে বেশ করবে আল্লাহ তুমি তো আমার পালনে ও আমার প্রতিপালক তুমি। আমি তোমার কাছে আশ্রয় চাই सत्य तुम एकम्र कुदरत शक्ति तुम्हारा रविन नास दुन पान्डा দ্বিতীয় যে গুণবান বাদশা মালিক কে আল্লাহ তুমি এই মানুষ যে আমরা যে মানুষ আমাদের বাচ্চাও তুমি লালন পালনকারী তুমি শুধু তা না তোমার তো আরেকটা গুণ আছে সেই গুণটা হলো যে তুমি আমাদের বাচ্চা বাচ্চাও কিন্তু লালন পালনকারী নিজে প্রজাদেরকে বাদশা কি করে লালন পালন করে মা যেরকম তার সন্তানকে লালন পালন করে ঠিক এরকম বাচ্চাও তো তার প্রজাদেরকে লালন পালন করে মা যেমন তার সন্তানের নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক একটা সুবিচারক বাচ্চা ইনসাফগার বাদশা সেহেতু তার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করে সব ধরনের আসমানি জমিনি বিপদ আপদে দুরযুগে দুর্দিনে শাসক প্রশাসক জনগণের পাশে এসে দাঁড়ায় তাই সঠিক মানের যারা শাসক সত্যিকারের যারা নেয় এবং ইনসাফগার শাসক এতে তাদের গুণ যে তারা তাদের নিজেদের সর্বশক্তি দিয়ে নিজেদের জীবনকে বাজি রেখে তারা জনগণের নিরাপত্তা জনগণের দুয়ার পর্যন্ত শান্তি থেকে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আমার দেশের জনতা আমার দেশের কোনো নাগরিক যেন ক্ষতির সম্মুখীন না হয় কোথাও যদি আগুন ধরে যায় কেউ ক্ষতিগ্রস্ত হয় তো রাষ্ট্রের দায়িত্বশীলরা তারা সেখানে যায় তাদের সুরক্ষার ব্যবস্থাপনা করে তাদের নিরাপত্তার ব্যবস্থাপনা করে তাদেরকে ক্ষতি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাপনা করে বহির বহির্দেশ আক্রমণগুলো থেকে জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলি থেকে নিজ জনগণকে কিভাবে হেফাজত করা যায় কিভাবে তাদের জন্য একটা উন্নত জীবন একটা সুন্দর ব্যবস্থাপনা এটা তৈরি করা যায় এই এইকরা যারা নেয় ইনসার শাসক তারা তার জনতার জন্য এই সমস্ত ফিকির গুলো করে তাই মানুষের শাসক মানুষের মালিক হিসেবে আল্লাহ তিনিও তার বান্দাদের সব ধরনের বিপদ আপদ বান্দার উপর আশা সব ধরনের বালা মুসিবত ইত্যাদির মাঝে তাকে হেফাজতের ফিকির করেন হেফাজতের জিম্মাদারি আল্লাহ তালা নিজে পালন করেন বান্দার স্বাস্থ্যের সুরক্ষা তার পারিবারিক সুরক্ষা তার প্রাতিষ্ঠানিক সুরক্ষা तरफ कार तरफ थी का का का का आल्ला तरफ थीका तर दी तुम्हें कथी दाओ मालिक इलाब्धल मानुष जर उपासना मानुषारूजा मानूष जार दास कर इलाहिन नास উপাসনা করা হয় তার চাহিদা পূরণ করবে তাকে নিরাপত্তা দিবে তাকে সহযোগিতা করবে তাকে শক্তি দিবে এজন্যই তো উপাসনা করা হয় তো একজন ব্যক্তি সেই এই কথার স্বীকারি দিবে আল্লাহ তুমি রব আল্লাহ তুমি মালিক রব হিসেবেও তোমার দায়িত্ব আমারে বাঁচানো আমার নিরাপত্তার ব্যবস্থা করা মালিকও তুমি এটা তোমার দ্বিতীয় গুণাবলী সেই হিসেবেও কিন্তু আমার নিরাপত্তার ব্যবস্থাপনা করা আমি যেহেতু তোমাকে মালিক স্বীকার করি তাহলে আমার নিরাপত্তার ব্যবস্থা তো তোমার তরফ থেকে হবে चाह तुम चाह हिसे तुम्हारे आश्रय चाह मालिक हिसेबी तुम्हारे आश्रय चाह ইহ হিসেবে তোমার কাছে আশ্রয় চাই একটা সন্তান যেরকম বিপদের মাঝে মায়ের কাছে গিয়ে আশ্রয় নাই মা লালন পালনকারী বিপদের মাঝে বাদশার কাছে প্রার্থনা করে আমারে সহযোগিতা করেন কারণ আপনি আমার বাদশাহ আল্লাহ আমার লালন পালনকারী তো তুমি তা আমাকে তুমি আশ্রয় দাও আমার বাদশাও তুমি আমাকে তুমি আশ্রয় দাও আমার ইলাহ আমার সমস্ত প্রয়োজন যার কাছে আমি বলি আমি যার দাসত্ব করি সেই সত্তাও তুমি তাই তুমি আমাকে আশ্রয় দাও ঠিক এরকম নিজের সমস্ত আবেগকে উজার করে নিজের সমস্ত ভালোবাসা এটাকে মিশিয়ে আল্লাহ তালা বান্দাকে শিক্ষা দিচ্ছেন আমাকে ডাকো आमी नास तुम मानसर उपास्य मानुष तुम्हारी उपासना तुम्हारी करी तुम्हारे आश्रय चाह आश्रय चाह আমি তোমার কাছে আমি শয়তানের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই এই জায়গায় আল্লাহ তালার তিনটা গুণাবলীর আলোচনার পর শান থেকে তুমি নিরাপত্তা দেও শয়তান যেন তোমার নিরাপত্তা ভেদ করে আমাকে এসে আঘাত করতে না পারে আমার নিরাপত্তা আমার সুরক্ষার ব্যবস্থা করো मालिकी नासमान दुम उपास्य तुम्हारे शयान आश्रय चाह तुम शयतान दाओ तुम्हें निरापद करो स्त जिन मुक्तर प्रार्थना आल्ला शिक्षा दे যার ক্ষতিটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ হিংসুক যদি হিংসা করে ক্ষতিটা দুনিয়াতে হয় কোনো জাদুকর যদি জাদু করে তার দ্বারা ক্ষতি হয় জীবন ক্ষতিগ্রস্ত হয় অন্ধকারের ক্ষতিটা তো এই সমস্ত যে ক্ষতিগুলো যে সমস্ত বিপদ আপদ গুলো থেকে মুক্তি এটা আল্লাহর কাছে চাওয়া হয়েছে এটা অনেকটা দুনিয়ার জীবনে এই সমস্ত ক্ষতির দ্বারা ব্যাপক একটা প্রভাব তৈরি হয় আখেরা তো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই সমস্ত ক্ষতিগুলোর প্রভাবটা বান্দার দুনিয়ার জীবনের উপর ব্যাপক একটা প্রভাব তৈরি করে তো দুনিয়াতে সব ধরনের বিপদ আপদ বালা মসজিবত থেকে মুক্তির জন্য সুরায় ফালাক এটা আল্লাহ তরফ থেকে বান্দাকে দেওয়া শ্রেষ্ঠ একটা নিয়ামত বিপরীত এই সুরায় আল্লাহ বান্দাকে মুক্তি চাওয়া শিক্ষা দিছেন এমন সমস্ত জিনিস থেকে যে দুনিয়ার ব্যাপারে সে ক্ষতি নাও করতে পারে आखिर चरम सर्वनाश कर दुनिया जीवन चूर डाक छिन्ताईकारी ड्रास এরা মানুষের জীবনের উপর প্রভাব তৈরি করে জীবনের শান্তিকে এরা কেড়ে নেয় কিন্তু শয়তান শয়তানের দুশর জিন এবং ইনসান এদের ক্ষতি দুনিয়াতে খুব বেশি দৃষ্টিগোচর হয় না দুনিয়াতে মানুষ চুরের দিকে প্রচণ্ড ক্ষিপ্ত থাকে সামান্য জুতা চুরি করার কারণে এই চুরের উপর প্রচন্ড ধুলাই চলে যদি সে ধরা পড়ে যায় তো মানুষ ছাড়ে না তাকে সহজে সম্মানের সাথে ছেড়ে দেওয়ার কথা সমাজের কেউ বলে না দুনিয়াতে চুর এবং ডাকাত শত্রু ছিনতাইকারী এদের ক্ষতিটা এদের ক্ষতিকারক বিষয়টা এটা মানুষের কাছে খুব পরিষ্কার কিন্তু এক শয়তানের দুশোর জিন অথবা ইনসান সঙ্গী হিসাবে সার্বক্ষণিক সাথে থেকে द्वारा मूल्यवानी संगेर कारण सुन्नत थे दूरे सर जा संगे कारण कुस्कारा छे एक अंधकार जीवन मधे प्रवेश कर সে আমাকে ধীরে ধীরে আলোর জগৎ থেকে অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে আর তার এইটা আমি তো তা বুঝি না আমি তো বুঝি না দুনিয়ার জীবনে তাই এই সুরার মাঝে আল্লাহ তার থেকে রক্ষার যে শয়তান থেকে নিজেকে হেফাজত করা নাস শান কুমন্ত্রণ দে মানুষের অন্তরে शेश एको जीन जीनु आसे, आसे। जी दावत सत्य दावत आल्लाम पालन दावत আল্লাহ অবাধ্যতার দাওয়াত দেয় গুণাহের দাওয়াত দেয় তো গুণাহের দাওয়া গুনাহের দিকে আহ্বানকারী আমাকে ধীরে ধীরে অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে আমার জীবনের চরম সর্বনাশ করে ছাড়ছে তার থেকে মুক্তি এটা তো মানব জীবনের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত কারণ তার সঙ্গে নিচ্ছে না কিন্তু আর এই সিরা স্যান্ডেলের চাইতে অনেক দামি ইমান কি সে ছলে বলে কৌশলে তার ভালোবাসা আর তার আন্তরিকতার মাধ্যমে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে रिमेर मे हासर मैदान आलोचना कर हर मैदान मानुष बुझते बंधुटार संग ही وَيَوْمَيْ عَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي إِتَّخَنْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَا لَيْتَنِي لَمْ أَتَّخِذِ فُلَانًا خَلِيلًا وَيَوْمَيْ عَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ रसुलसूल ना ली हाय अफसोस আফসোস লাম আত্মিদ ফুলানান খালিলা যদি তাকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম যদি তার মাঝে আর আমার মাঝে পূর্ব পশ্চিমে বান্দা করতে থাকবে কঠিন আফসুস করতে থাকবে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ বলতেছেন আজকের যাবতীয় অন্যায়ের উপর প্রতিষ্ঠিত সেদিন পরস্পর পরস্পরের পরিণত হবে আজকের অন্যায়ের উপর প্রতিষ্ঠিত এই বন্ধুত্ব সেদিন পরস্পরের চরম শত্রুতায় পরিণত হবে সেদিনের বন্ধুত্ব থাকবে না কারণ কিন্তু সেদিনের সেই আফসোস এটার কোন ফলা তো থাকবেন সে আফসোস কি কাছে দিন আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত আর সর্বনষ্ট তার হয়ে গেল যে নিজের ক্ষতি করল কেমতের দিন যে কেমতের দিন এইভাবে উপস্থিত হইলো তার নিজের কোন পুজি নাই পুজি ছাড়া হাসরের ময়দানে উপস্থিত তার পরিবার পরিজন এদেরকে পুঁজি ছাড়া করে ফেলছে নিজে তো সত্যের পথে চলে নাই ছেলের পথে চলতে দেয় নাই বৌরেও সত্যের পথে চলতে দেয় নাই নিজের সর্বনাশ করছে ছেলের সর্বনাশ করছে স্ত্রীর সর্বনাশ করছে নিজের অধীনস্থদের সর্বনাশ করছে সবার পুঁজি নষ্ট করে সে সবাইকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে তাই আল্লাহ চির শত্রু শয়তান থেকে পানাহ মুক্তি চাওয়া শিখাইছে শয়তান থেকে আমার কাছে তোমরা মুক্তি চাও আর এই জন্য আল্লাহ তালার চমৎকার তিনটে গুণাবুলি शासने उपास्य शयानी के, के निरापद कर अपनी शयतान कमंत्रणा के निपद करें अल खान शयानुन आलोचना जे शयान खान दिए सर पड़े कमा दिए शयान की सर पड़े बंदा कि कमंत्रणा दिए शयतान साथ मंत्रणा दिए सर जाए चालाकसी সে মানুষকে মোকাবেলা করবা কি। তোমার তো দেখতে হবে সমাজ কতটুকু নষ্ট হয়েছে এটা তোমার দেখতে হবে শুনো না সমাজের কি অবস্থা শয়তান সাথে থাকে না ওর আনেকের ইমের মাঝে এই জায়গায় তো বলা হইলো যে শয়তানা দিয়ে কুমন্ত্রণা দিয়ে পিছনে সরে যায় এটার ব্যাখ্যা শয়তানের দৃষ্টান্ত শোনো ইনসান উপর শয়তান মানুষকে বলে আল্লাহর অবাধ্যতা করো করো অসুবিধা নেই আল্লাহ মাফ করে দিবে আল্লা অবাধ্যতা করে শয়তান বলে এনি বাড়ি দেখো আমি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি সুখ করি না আমি রব্বুল আলমিনকে ভয় করি আল্লাহ বুঝাচ্ছেন বলবে লিয়াল আমরু যখন সমস্ত ফয়সালা হয়ে যাবে দেখো তোমাদের উদ্দেশ্যে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছিল ও বা আর আমিও তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম তো আমি বিশ্বাসঘাতকতা করলাম না দেখো তোমরা আমাকে তিরস্কার করুনা কানিয়া মিন সুলতান তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপর আমার কোনো শক্তি ছিল না আমি অন্যায় তোমাদের উপর শক্তি প্রয়োগ করি নাই তোমাদের দাওয়াতের মেহনত করছি আর কিছুই করি নাই শৈতান একটা কাজই করে আর সে কাজটা কি দাওয়াত শতানের কাজ একটা আর এক কাজ কি আমি বলছি মজা লাগবো জিনার স্বার্থ আমি ভোগ নাই তোমরা ভোগ করছো নষ্ট জিনিস আমি কইছি দেখো আমি তো দেখিনি তোমাকে দেখতে কইসি তোমরা দেখছো চুরি তুমরা করছো খুন তুমরা করছো আমি তো খুন করেছি তোমরা আমার বুদ্ধিতে করছো ফালা তালুমুন সুতরাং আজকে আমাকে তিরস্কার করো না হলু মুুম নিজেদেরকে তিরস্কার করো দেখো আজকে সাহায্যের দিন না আজকের দিন আল্লাহ থেকে যে ওয়াদা আল্লাহ দিয়েছিলেন নবির মাধ্যমে যে ওয়াদা আল্লাহ শুনিয়েছিলেন আজকে সেই ওয়াদা পাওয়ার দিন সুতরাং জাকুর সুয়াল্লার কাছ থেকে আদৌ বোন দেখো এই শয়তান তোমাদের শত্রু তোমাদের বন্ধু না তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো বন্ধু বানায় বন্ধু বানায় আল্লাহ তোমরা শয়তানের ইবাদত করবে না শয়তান তোমাদের চূড়ান্ত শত্রু তোমরা আমার এবারত থেকে সরে মন গড়া শয়তান জীবনের উপর। কেন তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করেছ শয়তান তোমাদের শত্রু সেই শিক্ষা কি আমি তোমাদের কাছে পৌঁছাইনি দেখেন কোরআনে আল্লাহ বান্দাকে এটা শিক্ষা দিচ্ছেন যে কুমন্ত্রনা আসবে কুমন্ত্রনা আসবে আমার কাছে চাও যে আল্লাহ শয়তানের কুমন্ত্রনা থেকে আমাকে হেফাজত কর কুমন্ত্রণা কিন্তু আসবেই কুমন্ত্রনা আসবে না চলার একটা সুযোগ আল্লাহ তুমি করে দাও আমরা তো এই কুমন্ত্রণে না আসো অথচ কুমন্ত্রনা তো আসবে হাজি আহমাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই অনেক বড় জমানার এক বুজুগ ছিলেন যে সমস্ত চিন্তাগুলো করি এই সমস্ত চিন্তা করার পরে তো হুজুর ইমান থাকে না কুফুরের চিন্তা চলে আসে শিরিকের চিন্তা চলে আসে ভয়াবহ গুণাহের চিন্তা মনের মাঝে চলে আসে তখন এটা নিয়ে তো কিছু নাই মনের মাঝে এই সমস্ত চিন্তা যে আসতেছে এটা তোমার মুমিন হওয়ার আলামত সুবাহ তোমার মনে যে ধরনের কুমন্ত্রণা আসতেছে এটা তোমার কি তুমি যে যে তোমাকে দেওয়া হইতেছে এর অর্থ তুমি কি মুমিন কারণ চুর তো ওই ঘরেই যায় যেই ঘরে সম্পদ আছে যেই ঘরে সম্পদ নাই এই ঘরে কি ঢুকে এই ঘরে তো চোর ঢুকে না চোর ওই ঘরে গিয়ে আঘাত করে ওই ঘরেই চোর যায় চোর ওই ঘরে কাটে যে এই ঘরে কি আছে মাল আছে এই ঘরের জানলা কাটলে পাওয়া যাবে চোর আগে থেকে এটা যাই না তারপর চুর কি ওই ঘরে ঢুকে আগে থেকে সব যাই না যাতে চুরের মেহনতটা যাতে ব্যর্থ না যায় এত বড় মেহনত করবে এত বড় পরিশ্রম করবে দেয়াল টপকায় আসবে এত কষ্ট করে আইসা যদি প্রচেষ্টাটা এটা ব্যর্থ হয়ে গেল না তাই চুর চুরি করার আগে চোরের চুরি যে এলাকায় করবে এটার পুরো পয়েন্টটা এটার পুরো রুটম্যাপটা কাছে গিয়ে করবে এটা কি ওখানে তো তার যাওয়ার দরকার নাই শয়তান ওই জায়গায় যাবে তার যাওয়ার প্রয়োজনটা কি যেই রাষ্ট্র কুফুরের উপর প্রতিষ্ঠিত সব কুফুরিকে পছন্দ করেছে শয়তান ওই জায়গায় যাওয়ার প্রয়োজন কি তার সমস্ত রাষ্ট্রে তো শয়তানের মেহনত নাই শতানের দাওয়াত নাই ওই সমস্ত রাষ্ট্র থেকে শয়তান তার দাওয়াতকে গোটায় নিয়ে আসছে যে সমস্ত রাষ্ট্রে ইমান দারদের শয়তানের টার্গেট এই সমস্ত রাষ্ট্রগুলো যে এই জায়গায় সম্পদ আছে ইমানের সম্পদ এই সমস্ত অঞ্চলগুলোতে আছে এখেন থেকে ইমান কি করতে হবে যেহেতু কি আছে যেহেতু এই জায়গায় সম্পদ আছে যেহেতু আল্লাহ তালা ইমানের দৌলত দান করছেন সুতরাং আসবে নফ্সের কুমন্ত্রনা আসবে শয়তান কুমন্ত্রণা কাদেরকে দেয় ইমানদারদেরকে দেয় একজন কাফের তারা দিবেনা তুমি সুন্দর থাক কারণ আরো মানুষদেরকে কাফের বানানোর জন্য মুসলমানদের মনের মাঝে কুফুরির প্রেম ঢাইলা দেওয়ার জন্য কাফের ভালো রাখতে হবে এদের মাঝে কিছু আদর্শিক জিনিস इमान छा बाकी जीवन जीवन अपराधी गुना आजाद करादाते चले जाए जाननाते चले गयान पूरा मेहनत व्यर्थ हो गए তাই শয়তানের পূর্ণ পরিকল্পনা তার পূর্ণ শক্তি তার সমস্ত শক্তিকে উজার করে তার প্রচেষ্টা তার মেহনত কোথায় হয় যাদের মাঝে ইমানের দৌলত আছে তাদেরকে মিসগাইড করা যে সে ইমানের পথে চলতে চায় শয়তানের প্রচেষ্টা তাকে মিসগাইড করা এটাই শয়তানের মেহনত এরকম পরিস্থিতি তৈরি করে শয়তান সে অস্থির হয়ে ওঠে হয়ে যায় সে ইমান কি বিক্রি করে উনি জানের হেফাজত করতে চায় এমন পরিস্থিতি শয়তান কি করে देखते चाहिए बंद कमंत्रणा आसाजत की भावला तला दुआ करते सहाज समाज डे राष्ट्रपर चाप तैरि करते चतुर्दे शयानी साम्राज्य शयतान चतुर्दीक घेरा फेले चाप प्रयोग करो देफत करो अल्ला शिक्षा दिखे शिक्षा दिखे हेफाज करते हजरत आल इलाम कमंत्रणा जो आसल निजे सर्वोच्च शक्ति दिए जतटुकु पर्त छ ইউফের উপর আমার হুকুম লঙ্ঘনের চাপ তৈরি হয়েছে ইউসুফ আমার কাছে সাহায্য চাইছে আমার কথাকে স্মরণ করেছে এক তো আল্লাহর কাছে প্রার্থনা দ্বিতীয় কাজ হইল গুনাহ থেকে নিজেকে হেফাজত কর। আমাদের মাঝে অনেকে উল্টা করে থাকে আর বলতে থাকে ফিরুল্লা পড়তেছে শুনতেছে আর আস্তা ফিরুল্লা পড়তেছে আখ কি শুনতেছে দেখতেছে আর আস্তা ফিরুল্লা পড়তেছে আখ দেখতেছে সমাজ এত নষ্ট হয়ে গেছে এই অবস্থায় যদি আস্তক ফিরুল্লা পর হয় আর এই অবস্থায় যদি বলা হয় আল্লাহ আমার বাঁচাও দিকে আমি বাক্সের দিকে শয়তান আমাকে শয়তানের দাওয়াত দিচ্ছে আর আমি তাকায় তাক দেখতেছি আর বলতেছি আল্লাহ আমারে বাঁচাও এই যে এই পদ্ধতি এই পদ্ধতিতে আল্লাহ তালার সাহায্য আসবে না আল্লাহ তালা সেই বান্ধবকে সাহায্য করেন যেই বান্দা আল্লাহর কাছে চায় নিজে নিজেকে হেফাজত করে হেফাজত করে প্রথম করে আর আল্লাহ কোরআনি কোরআনে করিমের সর্বশেষ শিক্ষা পূর্ণ কোরআনে করিমে আল্লাহ তালা তাকুয়ার যে শিক্ষা ইমানের যে শিক্ষা আমাদের সামনে পেশ করেছেন এই সমস্ত শিক্ষার আলোচনার পর শেষ যে দাওয়াত আমাদেরকে দিচ্ছেন সেই দাওয়াতটা হলো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে দোয়া করো কারণ এই নফ এবং শয়তানের যাবতীয় ধোঁকা যাবতীয় কুমন্ত্রণা থেকে হেফাজতের জন্য আমার সাহায্য দরকার रक्षा करो जी मानुष आयान दूसुर जिनो हारे मानुष জিনের রূপরেখা তো আল্লাহ যে গুনাহের দাওয়াত দেয় সে গুন চাপ প্রয়োগ করে না গুনাহের জন্য চাপ প্রয়োগ শক্তি প্রয়োগ এই শক্তি প্রয়োগটা কখনো ইবলিস এই শক্তি প্রয়োগের কাছে কিন্তু ইবলিস নাই ইবলিশত্ব নাই রাজত্ব আছে মানবরূপী ইসলামের ইবলিসের দুশর এদের রাজত্ব যুগে যুগে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেওনের রাজক্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু শু দাওয়াত চাপের দাওয়াতি চাপ প্রয়োগ করছে বিশেষভাবে আল্লাহ তালের কাছে প্রার্থনা করতে হবে ईश्वर विशेष प्रार्थना रबिन्य मालिकी नास तुम मानुषे रब सब रब तुम सबधरण मानुषे मालिक तुम सबधरण मानुष तुम तुम मानव रूपी जिन रूपी समस्त कुमंत्रणा दान करी शयताना हेफाजत कर পরে আনা হয়েছে কারণ এটা বেশি ভয়াবহ যেই মানুষের মাঝে আল্লাহ তালার হুকুম নাই আল্লাহ তালার দ্রোহিতাস আল্লা হেফাজত আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তোমার অবাধ্য মানুষদের সংস থেকে তাদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাকে হেফাজত করে আমি আল্লাগ্রহী মানুষদের সাথে আল্লা অবাধ্য মানুষদের সাথে সারাদিন চলবেনের সম্পর্ক আমার সাথে থাকবে আর আমি মিনাল জিন্নাতিমন্নাথের দোয়া করব সারাদিন কাটাবো তাদের সাথে আমার চলাফেরা समस्त किस तरह जीवन तरफ जीवन शिखबर का प्रार्थना ये क्योंकि कुरान दाव तक निजे के पृथक करा आल्लाशीलाम बंधुत्व स्थापन करा तुम्हारे अबाध मानुषे भाके हेफत कर आश्रय चाह तुम ने तुमगत्यशील बान् आल्ला बन्धुकर सम्पर्क तुम तरीकेल्लाह तरह सेल्लासर प्रार्थना आल्ला प्रार्थना की कबुल मंजूर करुक और भलोबास আল্লাহ তালের হুকুম পালনে অগ্রসর হওয়ার তো ফিগদান করোির দাওয়ান